মিডিযা পরিবেশিত্র পঁচিশটি পর্বে আমরা রসুল আলহিউর মাক্যি জীবন সমাপ্ত করতে পেরেছি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 ছোট বড় যুদ্ধ আর অভিযান মিলিয়ে আল্লাহ রসুল্লাহ প্রায় সত্তরটির বেশি জিহাদে অংশ নিয়েছেন এর কারণ কি এর কারণ বুঝতে হলে আমাদের ইসলাম ও কুফরের চিরন্তন সংঘাতের বাস্তবতা বুঝতে হবে এই সংঘাতের সূচনা নাইন ইলেভেনে হয়নি হয়নি ক্রোসডার বা মঙ্গলদের সাথে যুদ্ধে কিংবা ফির আউনের সাথে বন ইসরায়েলদের সাথে বরং এই সংঘাতের সূচনা হয়েছিল সৃষ্টির শুরুতে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 টি বর্ণিত হয়েছে সুরা ইসলাতে আয়াত একষট্টি এবং বাষট্টিতে অর্থাৎ ইবলিস আল্লাহর কাছ থেকে অবকাশ চেয়েছিল কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত সে আল্লাহর দিনের বিরোধিতা করবে এবং আল্লাহর বান্দাদেরকে বিপথে পরিচালিত করার চেষ্টা করবে এটাই হলো হকের সাথে বাতিলের সংঘাত যার সূচনা হয়েছিল সৃষ্টির শুরু সময়টা থেকে আর চলবে কেয়ামত পর্যন্ত আর তাই আমরা বলছি এই সংঘাত হল একটা চিরন্তন সংঘাত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 হুদ আলাইস্লামের জাতিকে শয়তান অবিনস্বরতা আর সার্বভৌম ক্ষমতার মিথ্যে বোধ দিয়ে প্রতারণা করেছিলামের জাতিকে শয়তান শয়তানা আর আধুনিকতার মিথ্যে অনুভূতি দিয়ে প্রলুব্ধ করেছিল এদের প্রত্যেককে আল্লাহ ধ্বংস করেছেন আজাবের মাধ্যমে লুত আলাহিস্লাম জাতির সমকামিতার বিরোধিতা করেছিলেন এবং সেই জাতিকে ধ্বংস করে দেওয়া হয় ধ্বংস করে দেয়া হয়েছিল ফের আউন আর সেনাবাহিনীকে সমুদ্রে ডুবিয়ে মেরে অর্থাৎ হক আর বাতিলের মধ্যে সংঘাত সব সময় ছিল আল্লাহ আল্লাহতালা একটি পর্যায় পর্যন্ত বাতিল শক্তিকে আজাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন তবে ফেরআনের পর আল্লাহতালা তার শত্রুদের ধ্বংস করে দেওয়ার নতুন একটি পদ্ধতি প্রতিষ্ঠিত করেছেন আর তা হল জিহাদ ফি সবিল্লা তাই ফের পর্যন্ত যতগুলো বাতিল ও কুফরি শক্তি ছিল তাদেরকে আল্লাহ আজাব দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছেন আর এর পর থেকে আল্লাহ আজাবের মাধ্যমে কোন কুফরি শক্তিকে ধ্বংস করেননি বরং তার মুমিন বান্দাদের মাধ্যমে শত্রুদের পরাস্ত করেছেন আর মুমিনদের হাতে কাফেরদের ধ্বংস করার এই পদ্ধতিটির নাম হল জিহাদ ফি সদ মুসলিম উম্মার আগে যে জাতিটি আল্লা দিনের উপর ছিল তারা হচ্ছে বনে ইসরায়েল জিহাদের হুকুম যে জাতির উপর প্রথম নাজিল হয়েছে তারা হচ্ছে বনে ইসরায়েল পরে ইসরা হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লামের আগমনের পূর্বে সর্বশেষ মুসলিম উম্মাহ একই ধারাবাহিকতায় আল্লাতাল রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের উম্মতের উপরেও জিহাদের আদেশ করেছেন আর এই আদেশ বহাল থাকবে কেয়ামত পর্যন্ত কেন কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন এই দিন প্রতিষ্ঠিত থাকবে মুসলিমদের একটি দল এর পক্ষে লড়তে থাকবে কেয়ামত পর্যন্ত আমরা অনেকে বলে থাকি বা শুনে থাকি বর্তমান যুগে কোন জিহাদ নেই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 আমার উম্মতের একটি দল দিনের জন্য সর্বদা যুদ্ধ করতে থাকবে তাদের জন্য আল্লাতালা তাদের জন্য কিছু লোকের অন্তরকে বক্র করে দেবেন যেন জিহাদ অব্যাহত থাকে আর আল্লাহ তাদেরকে ওই লোকদের দ্বারা রিজিক দান করবেন কেয়ামত পর্যন্ত অর্থাৎ জিহাদের আদেশ শুধু কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে তাই নয় বরং জিহাদ এমন একটি ইবাদত যা সর্বদা কোথাও না কোথাও চলতেই থাকবে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 আজকের পর্বে জানা যাক কীভাবে রসুল্লাহ সাল্লু আলিয়া মদিনায় এলেন গ্রীষ্মের প্রচণ্ড গরমে উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম এবং আবু বকর রাদ আনহু যাবার পথে তাদের সাথে দেখা হয় দুবিখ্যাত সাহাবি আজ সুবাই রুবিনুল আউ্বাম এবং তালাহা এ বিন ওবায়দুল্লাহ রদুমা এই দুজন সাহাবি সাম থেকে ফিরে আসছিলেন তারা রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামকে এক সেট সাদা কাপড় দিলেন সেই সাদা কাপড় পরেই নবীজি দিকে আলীতে থাকলেন করেননি। প্রথমে তারা যান আওফকোত্র এলাকা সেদিন ছিল সোম অথবা মঙ্গলবার সম্ভবত বারোই রবিউলা গনগণের রৌদ্রতপ্ত দুপুরে সূর্য তখন প্রায় মাথার উপরে অন্যদিকে রসুল্লাহ সাল্লু আলী সাথে দেখা করার আশায়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 এবং আপনাকে মান্য করা হবে অর্থাৎ রসুল্লা মদিনাতে নিছক অতিথি হিসেবে চাননি বরং তিনি একজন নেতা হিসেবে সেখানে গিয়েছেন আল্লাহ তালা বলেন উল্লাউ ফর উরুল্লাহীম বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় সুরা সেই এসেছেন আর তার দেখা দেখি সবাই বলে উঠলো আল্লাহ রসুল এসেছেন সাল্লু আলহিম মদিনার মানুষের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লামের আগমন মুহূর্ত এত আনন্দ এত খুশি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 সাজ সাজসাজ রব রসুল্লার প্রবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি মানুষজন তাকে স্বাগত জানাচ্ছে পুরুষেরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে এসেছে আবেসিনিয়ানরা তাদের বর্ষা নাচাচ্ছে মহিলারা ছাদে দাঁড়িয়ে এই চমৎকার মুহূর্তটি উপভোগ করছে রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামকে এক নজর দেখার জন্য বাচ্চারা নেমে পড়েছে রাস্তায় মদিনার আকাশে আজ নতুন চাঁদ আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লাম রসুল্লাহকে তারা বরণ করে নিল চমৎকার একটা নাসিদকে চোদ্দশো বছর পরেও মুসলিমদের কাছে অতি প্রিয় সুর মালিক রহু বলেন আমি দুটি দিন দেখেছি একটি হচ্ছে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল রসুল মদিনায় আগমনের দিন অন্য দিনটি হল আমার জীবনের সবচেয়ে অন্ধকার ও দুঃখের দিন সেটি রসুল্লাহ সাল্লি মৃত্যুর দিন আমি শুধু এই দুটি দিনই দেখেছি রসুল্লাহ সাল আলিহাস্লামের আগমনের আনন্দে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 কারণ বনুন সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল রসুল্লাহ সাল্লু আলহামের পূর্বপুরুষ হাসিম বনুন নজ্জারের এক মহিলাকে বিয়ে করেছিলেন বনুনজার এসেছিল কাজরাজ থেকে সেই হিসেবে মদিনার বনুনজার ছিল রসুল্লাহ সাল্লু আল্লাহ মায়ের দিকে আত্মীয় রসুল উল্লাহ সাথে থাকার ইচ্ছার কথা সবাইকে জানিয়ে দেন তারপর তিনি জিজ্ঞেস করেন যে তার কাছাকাছি বনুন আজ্জারের কার ঘর আছে আবু ইউব আল আনসারি রহু জানান তার ঘর কাছাকাছি আছে এরপর আবুয়ুব আলাহ আনসারী রসুল্লাহ সাল্লু আলি তার অনুরোধ করতে লাগলেন কিন্তু রসুল যেহেতু অনেকেই সাথে নিয়মিত দেখা করতে আসতেন তাই তার নিজতলায় থাকার সিদ্ধান্ত সবার জন্যই সুবিধাজনক ছিল অবশেষে সবকিছু ভেবে আবু আইব রাজি হন মদিনের প্রথম দিনগুলির একটি ঘটনা আবু আয়ুব বর্ণনা করেন তিনি বলেন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 একসাথে খেলেন এরপর খাবার নিয়ে আসেন চা দেবেন ওবাদা তিনি আনেন মাংসের ঝোল আর রুটি আবু আইবের বাড়িতে রসুলুল্লা সাল্লু আলহাম সাত মাস থেকে ছিলেন এই সাত মাস ধরে প্রতিদিন সন্ধ্যায় কেউ না কেউ অন্তত তিন জন রসুল্লার সাথে খাবার নিয়ে দেখা করতে আসত এই সাহাবেদের অধিকাংশ ছিলেন দরিদ্র কিন্তু তারপরও তারা রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের জন্য নিজেদের খাবারটুকু পর্যন্ত দিয়ে দিতেন রসুল্লা সাল্ল আলি হাসাল্লামকে তারা এতটাই ভালোবাসতেন আল্লাহ এই অসাধারণ মানুষগুলোকে রসুল আনসার হিসেবে নির্ধারণ করেছিলেন রসুল সাল্লি হাসালাম তার জীবনের শেষ ভাগে বলেছিলেন যদি না হিজরত করতাম তাহলে আমি নিজেকে আল আনসারের একজন সদস্য হিসেবেই ভাবতাম এবার জানা যাক মদিনাকে কেন হিজরতের কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হল সবকিছুই আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা মোতাবেক হয় তবে এই ব্যাপারে আলিমরা বেশ কিছু কারণ উল্লেখ করেছেন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 কখনও তারা বহিষত্রুর কাছে হার মানেনি ট্যাক্স দেয়নি তারা ছিল স্বাধীন চেতা যুদ্ধপ্রিয় তৃতীয়ত আল্লাহ রসুল্লাহ সাথে বননা গোত্রের আত্মীয়তার সম্পর্ক ছিল যা আমরা একটু আগে আলোচনা করেছি তৎকালীন আরব সমাজে পারিবারিক আর আত্মীয়তা সম্পর্ক অনেক গুরুত্বর সাথে দেখা হত। একটি গোত্র হল একটা বিশাল পরিবার যেখানে প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় গোত্রভিত্তিক সমাজে রক্তের সম্পর্ক গুরুত্বের সাথে দেখা হত যা এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি মদিনার বনরাজ্জার গোত্রের সাথে আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লামের আত্মীয়তা সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল চতুর্থত বু আসের যুদ্ধ এই যুদ্ধের ব্যাপারে আমরা আগেই ডিটেইলভাবে আলোচনা করেছি এটি ছিল একটি গৃহযুদ্ধ আউস ও খাজরাজের অনেক নেতা এই যুদ্ধে মারা পড়ায় তাদের মধ্যে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়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 এক নম্বর পয়েন্ট মোদিনা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি ভালবাসার শহর প্রিয় শহর তাই এই শহরটি মুসলিমদেরও প্রিয় শহর আল্লাহ আল্লাহআর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহআ যেন ভালোবাসার সৃষ্টি করে দেন তিনি দোয়া করেছেন হে আল্লাহ মদিনাকে আমাদের চোখে মক্কার মতো বা তার চেয়েও প্রিয় বানিয়ে দাও নবীজি সাল্লাহু আলহিমাম মদিনার বরকত বৃদ্ধির জন্য আল্লাহ সাজারের কাছে দোয়া করতেন হে আল্লাহ মক্কায় তুমি যে পরিমাণ বরকত দান করেছ মদিনাতে তার চেয়ে দ্বিগুণ বরকত দাও যখন তিনি কোনো অভিযান শেষ করে মদিনার কাছাকাছি আসতেন মদিনার প্রতি ভালোবাসায় তিনি দ্রুত ঘোড়া ছুটিয়ে আসতেন দুই নম্বর পয়েন্ট দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না নবীজিস আলী আসাল্লাম বলেন দাজ্জালের কাছ থেকে মদিনাকে সুরক্ষিত রাখার জন্য প্রতিটি প্রবেশমুখে ফেরেশ তারা পাহারারত আছে শুধু তাই নয়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 পরবর্তীতে দেখা যায় অমর আব্দুল খাতার রদিয়াল্লাহ আনহু মদিনাতেই শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছিলেন এবং সে সময় তিনি রসুলুল্লাহ সাল্লু আলিহাস্লামের মসজিদে ইবাদতরত অবস্থায় ছিলেন পাঁচ নম্বর পয়েন্ট মদিনা হল ইমানের আশ্রয়স্থল রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম বলেছেন ইমান মদিনাতে ফিরে আসবে সেভাবে যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে মদিনা শহরে কোনো অপবিত্রতা নেই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 যেভাবে আগুন লোহার মরিচাকে দূর করে দেয় ৬ নম্বর পয়েন্ট স্বয়ং আল্লাহ তালা মদিনাকে রক্ষণাবেক্ষণ করবেন রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বলেছেন যে কেউ মদিনাবাসীর বিরুদ্ধে সরযন্ত্র করবে সে সেভাবে বিলীন হয়ে যাবে যেভাবে লবণ পানিতে বিলীন হয়ে যায় সাত নম্বর পয়েন্ট মদিনা হলো পবিত্র নগরী নবীজ সাল্লু আলি হাসাল্লাম বলেন ইব্রাহিম আলাহাল্লাম মক্কাকে হারাম বলে ঘোষণা করেছিলেন আর মক্কার জন্য দোয়া করেছিলেন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 তবে সেটি আরও বেশি দোষনীয় বা গুরুতর আট নম্বর পয়েন্ট মদিনার একাধিক নাম আছে মদিনার পূর্ব নাম ছিল ইয়াস্রিপ রসুল্লাহ সাল্লু এই নাম পরিবর্তন করে ইয়াস্রিপ নামটি নিষিদ্ধ ঘোষণা করেন শুধু তাই নয় রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম বলেন যদি কেউ মদিনাকে বলে ডাকে তাহলে তাকে ইস্তেকফার করতে হবে রসুল্লাহ সাল্লু এই শহরটির পরিচয়কে সম্পূর্ণ বদলে দিতে চেয়েছিলেন ইয়াসরিবের ইতিহাস ছিল শত্রুতা আর যুদ্ধবিগ্রহ ভরপুর তাই রসুল্লাহ একে নতুন একটি পরিচয় করে দিতে চাইলেন ফলে এটি নতুন নাম হল মদিনা মদিনাত বা রসুল্লাহ শহর মদিনা শব্দের আক্ষরিক অর্থ শহর তবে মদিনা বলতে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শহরকেই বোঝানো হয় কোরআনে মদিনাকে একটি আয়াতে ইয়াসরিব নামে ডাকা হয়েছে তবে আল্লাহ তালা এই নামে ডাকেননি দেখেছিল মোনাফিকরা আর মুনাফিকদের মুখের কথাকে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 এই নামে সাথে আরও কিছু যুক্ত করে বলা হয় যেমন আল মদিনা আল মুবার আল মদিনা আল মুনা আল মুশাররাফা মদিনা আরও একটি নাম আমরা হাদিস থেকে জানি সেটা হচ্ছে তাইবা এর অর্থ হচ্ছে বিশুদ্ধ এখন জানা যাক মদিনার আর্থসামাজিক সামাজিক কাঠামো কেমন ছিল সে সময় মদিনাতে পাঁচটি গোত্র ছিল সেগুলোর মধ্যে তিনটি ছিল ইহুদিদের গোত্র এবং দুইটি ছিল আরবদের গোত্র আওয়াস এবং খাজরাজ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 সে ছিল মদিনার একজন সিনিয়র নেতা নবীজিৎসাল্লু আলাইহাল্লাম না আসলে তারই মোদিনার শাসক হওয়ার কথা ছিল এই আবদুল্লাহ ওবাই পরবর্তীতে মোনাফিকদের নেতা হয়েছিল তার এই ব্যাধবিপূর্ণ কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে উপস্থিত সবাইকে নবীজ সাল্লু আলিহাসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়া শেষ হলে আবদুল্লাহবেন উবাই বলল দেখুন আমাদের সমাবেশে এসে এভাবে বিরক্ত করবেন না যেখানে উঠেছেন সেখানেই থাকুন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 খাজদরাজ গোত্র আব্দুল্লাহ ইবেন উবাইকে তাদের নেতা বানানোর সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহামের আগমনের কারণে সবাই রসুল্লাহকে তাদের শাসক হিসেবে মেনে নেয় এই কারণে উবাই আর রাজা হতে পারেনি এটা ছিল মুশ্রিক আবদুল্লাহ ইবেন উবাইয়ের প্রতিক্রিয়া অর্থাৎ বোঝায় যাচ্ছে মদিনার একটি অংশ আল্লাহ রসুলসাল্লাহু আলহামের আগমনে খুশি হতে পারেনি আর তারা ছিল মুশ্রিক তবে তারা সংখ্যা ছিল বেশ কম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 অনেকগুলো গোত্র একাধিক ধর্মবিশ্বাস যাদের মধ্যে কিছুকাল আগেও প্রবল হানাহানি আর রেশারেশি ছিল এরকমই একটি জটিল পরিস্থিতিতে মদিনায় আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লামের আগমন ঘটে আল কোরআনে এই হিজরতকে কিভাবে দেখা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লামের সমগ্র সিরাদকে যদি তিনটি শব্দ দিয়ে প্রকাশ করতে হয় তবে তা হবে ইমান হিজরত এবং জিহাদ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 আল্লা তালা সে সকল মোমিনদের ভূয়সী প্রশংসা করেছেন যারা হিজরত করেছে এবং জিহাদ করেছে মুহাজির মোমিনদের সেই গুণের জন্য আল্লাহ তাদের প্রশংসা করেছেন সেগুলো আমরা এখন জানব আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন তিনটি গুণের জন্য তাদের আন্তরিকতা সত্যবাদিতা এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করার জন্য ইমুহীন লীন উখ্রিজুমিন দিয়রিব তু ন ফগ্ল তো ফগ্লি সূন উল ইক হু মু এই সম্পদ নিঃস মুহাজিরকনের জন্য ও যাদেরকে নিজেদের ঘর ও ধন থেকে বের করে দেওয়া হয়েছিল অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করেন এরাই তো সত্যবাদী সুরা আল হাসর আয়াত আট এই আয়তে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুহাজিররা হিজরত করেছেন আল্লাহর বরকত এবং সন্তুষ্টির আশায় গৌনা ফদিন ওয়ারিদানা একই সাথে আল্লাহ তাদেরকে সত্যবাদী বা সদিকুণ হিসেবে আখ্যা দিয়েছেন আল্লাহ বলেন তারা হলেন আল্লাহ ও রসুলকে সাহায্যকারী আল্লাহ ও তার রসুলকে সাহায্য করা বলতে এ আয়তে কি বোঝানো হচ্ছে এর অর্থ হচ্ছে মোহাজিররা মদিনায় হিজরত করেছেন আল্লাহ দিনকে বিজয় করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আর এটাই হচ্ছে আল্লাহ ও তার রসুলকে সাহায্য করা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 আর এই সাহায্য হলো আধ্যাত্মিক সাহায্য আর বাহ্যিকভাবে আল্লাহকে সাহায্য করা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ একটি নাজিল করেছেন এবং মানুষের জীবন ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন এই সরিয়া কিছু নীতি ও মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত যা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য কাজেই বাহ্যিকভাবে আল্লাহকে সাহায্য করা মানে হল আল্লাহর সরিয়াহকে সাহায্য করা জীবনের সকল ক্ষেত্রে সরিয়াহকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা এরপর আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন তাদের সবর এবং আলাহ ক্যান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 মনু হরুয় দু ফুসিম আ মুদর য উল ই কু মুফ ইজু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 তারা আল্লাহর রহমতের আশা করে আর আল্লাহ ক্ষমা এবং আল্লাহ করেছেন কারণ তারা আল্লাহ অনুসরণ করেছেন এই গুণটির নাম হল ইফতেবা হু বিহিম অবশ্যই আল্লাহ নবী মোহাজির ও আনসারদের তও বা কবুল করলেন যারা তার অনুসরণ করেছে শঙ্করপূর্ণ মুহূর্তে তাদের মধ্যে একদলের হৃদয় হওয়ার উপক্রম হবার পর তারপর আল্লাহ তাদের তবা কবুল করলেন নিশ্চয় তিনি তাদের প্রতি স্নেহশীল পরম দয়ালু সুর আত্মা এক একশো আল্লাহ তাদের প্রশংসা করেছেন যারা দিনের ব্যাপারে অগ্রগামী আসে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 আর যে আল্লাহ রাস্তা হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে আর যে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে মোহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর অবধারিত হয় আর আল্লাহ ক্ষমাশী পরম দয়াল একশো মানুষ হিজরত করতে ভয় পায় এই ভেবে যে নতুন অপরিচিত স্থানে কিভাবে রেজিক পাবে আল্লাহ বলছেন হিজরত করলেই বরং সে সচ্ছলতা লাভ করবে কোরআনের ভাষায় কাসির মোর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 فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْفَى بَعْضُكُمْ مِنْ بَعْضٍ পল দী ন উহ্রিজুমি দিয়ম উজুফি في পাতলু وقاتلوا وقتلوا কির হুম সেই অতি হিম উদখিল লউক ফির হুম সই আতিহিম উদখিল হুম জন্মি হল তখন তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বললেন তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী হোক কোন কর্মীরই কর্মফল আমি নষ্ট করি না তোমরা একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করবে এবং নিজ গৃহ হতে বিতাড়িত হবে এবং আমার পথে নির্যাতিত হবে যুদ্ধ করবে অনিহত হবে নিশ্চয় আমি তাদের গুণাসমূহ দূর করে দেব এবং নিশ্চয় তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিজ দিয়ে বয়ে যাচ্ছে নদ নদী আল্লাহর নিকট হতে পুরস্কার হিসেবে প্রস্তুত আল্লাহর নিকটেই উত্তম বিনিময় সুর আলে ইমরান আত একশো এই প্রসঙ্গে একটি চমৎকার হাদিস আছে আমর আস ইবন আনহু দীর্ঘদিন ধরে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করার পর একসময় যখন মুসলিম হবার জন্য নবীজিত সাল্লামের কাছে এলেন তখন নবীজি সাল্লু আলহাম তাকে বলেছিলেন হ্যাঁ আমর তুমি কি জানো না যে ইসলাম তার আগের সমস্ত গুনা মুছে দেয় হিজরত তার আগের সমস্ত গুণা মুছে দেয় এবং হজ তার আগের সমস্ত গুনা মুছে দেয় ইমাম আনী রহমাহুল্লাহ এই হাদিসের ব্যাপার মন্তব্য করেন এই হাদিস্রী ইসলাম হিজরত এবং হজের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরে প্রত্যেকটি এর আগের গুণগুলোকে মাফ করে দেয় মুহাজিদের জন্য আল্লাহতালার আরেকটি পোস্কা হল উচ্চ মর্যাদা মনু হু ফি সিল্লি ফুসিম আ মুদর য উল ইখ হু মু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 মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন জান্নাতের যার নিম্ন দেশ দিয়ে ধারা প্রবাহিত যাতে তারা চিরদিন থাকবে আর জান্নাতে চিরস্থায়ী উত্তম বাসগৃহের আর সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি এটাই হলো বিরাট সাফল্য সুরা আত্মা বা আয়াত বাহাত্তর এই আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ জান্নাতীদের অসাধারণ সব পুরস্কার তো দেবেনি কিন্তু একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সন্তুষ্টি আল্লাহ মুহাজিদ্দের উপর খুশি এটাই একটা পুরস্কার আর আল্লাহ বলছেন এটা সবচেয়ে সেরা পুরস্কার এগুলো হচ্ছে মুহাজিদ্দের জন্য আল্লাহর দেওয়া কিছু পুরস্কার যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইনশা আল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মদিনার ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন কিভাবে হল কেমন করে হল আজ এ পর্যন্তই wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallam, alhamdulillahi rabbil alameen, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Rain Drops Media और उन्ना पोजेक्शंप के जान्ते विजित कुरून www.raindropsmedia.org और फेस्बुक पेज www.facebook.com raindropsmedia और यूट्यूब चैनल www.youtube.com slash